Peace TV Bangla Manobota Samadhan Ma'raftu Allah Rabbī Ashraqa an সসালামুকরুল্লা ববরকিলাম ওসলা রসুল করিম ওলা ওসহব আজমাইন আম ফজ্লাহিন্নশানজিম হন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সাল্লাতে সালাম রসুল্লাহ সালি সালামের উপর আমাদের তফসির হবে তোরমের আয়াত নম্বর আটত্রিশ থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক এখানে আত্মীয় স্বজনদের দরিদ্র মিসকিন যারা পথিক মুসাফির তাদের হক রয়েছে প্রাপ্য রয়েছে আমাদের সম্পর্কে করছেন ফা তুমি দান আপনার আত্মীয় হচ্ছে আপনার আব্বার বংশ আপনার মায়ের বংশ এরা হচ্ছে আত্মীয় তারপরে আর আত্মীয়তা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে আত্মীয়তা তবে রক্তের সম্পর্ক একজন মানুষের বাবার বংশের সাথে আর মায়ের বংশের সাথে তাদের বিশেষ হক রয়েছে অলমিসকিন এবং দরিদ্রদেরকে তাদের প্রাপ্য দাও অবনাসাবিল এবং পথিক যার রাস্তার সন্তান মানে পথিক যারা মুসাফির সফর এসছে বাইরে দেশের বাইরে এলাকা থেকে দূরে গেছে কিন্তু সেখানে গিয়ে খরচ খরচা নেই বাড়ি ফেরার ব্যবস্থা নেই তাদের সাহায্য আল্লাপাক করতে বলেছেন আল্লা চেহারার কথা বলা হয়েছে যদি আল্লাহর চেহারা না থাকতো আল্লাহ নিরাকার হইতেন যেমন এক শ্রেণী লক্ষণ হচ্ছে ভ্রান্ত বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার আল্লাহর আকার আছে আল্লাহ সাকার আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহর আকার আমাদের সুদে যারা সুদ নেই দেশ সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা যে সুদ দিয়ে থাকো লেয়ার বু করে আমি টাকা বৃদ্ধি পাই এজন্য তো সুদ খেয়ে থাকে যে টাকা বাড়বে আর তোমরাও নিয়ে থাকো ঋণ দেবো তাদের টাকা বাড়লো আমাদের টাকা থেকে লাভ হইলো আল্লাহ বলছেন যে ফালাই আরবু ইন্দাল সেটা আল্লাহ নিক বৃদ্ধি পায় না সুদের টাকা আল্লাহর কাছে বাড়ে না পক্ষান্তরে অমা আয় তুমিন আর যে তোমরা জাকাত প্রদান করে থাকো টাকার শতকরা আড়াই টাকা এরাই বেশি পাবে এদের রুজিতে বরকত রয়েছে সুদ খরদের রুজিতে বরকত নেই সুদের ওপর টাকা নিয়ে লোন আপনি কোনো কাজ করলেন ব্যবসা করলেন বাড়ি করলেন তাতে কোনো বরকত নেই আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন সোম্মা রাজা তোমাদেরকে মৃত্যু দান করবেন তোমাদের কি কোনো এমন রয়েছে আল্লাহর সাথে যে এইসব কাজের কোনো একটা করে বা করবে তোমাদের সৃষ্টি করেছে তোমাদের আবার মারতে পারে তোমাদেরকে আবার উঠাবে আর হিসাব নেবে আল্লাহ ছাড়া কেউ আছে সুভান ও আল্লাহ পাক পাক পবিত্রে খুন তারা সব শির করে থাকে তা থেকে আল্লাহ পাক বহু পৃথিবীতে যে আলাদ্য সৃষ্টি হয়েছে অশান্তি পৃথিবীতে আল্লাহ পাকের বহু রকমের আজাব শাস্তে নেমে আসছে আসমানি দুর্যোগ জমিনি, বিপদ ঝড় তুফান বান বন্যা সোনামি সান্ডি বহু রকমের যে আল্লাহ পাকের আজাব এই রকম মারাত্মক যেগুলি ব্যাধি যেগুলি আর চিকিৎসা সাধারণত পাওয়া যায় না আর হলেও কঠিন বাঁচানো কঠিন এডসের রোগ আর এইরকম যতগুলি ফ্লু নতুন নতুন ফ্লু বের হচ্ছে এগুলি আল্লাহাক রব্ব বলছেন যে এসব বিপর্যয় তোমাদের পাপের কারণে জাহারাল ফাসাদ ওফিল বারু আল বাহার স্থলে এবং জলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ফাসাদ নেমে এসেছে বেমা কাসাবাত আইদিন নাস মানব জাতির কৃত কর্মের কারণে মানুষের পাপের কারণেও আল্লাপাখের আজব নেমে এসছে ঝড় তুফান আর সমুদ্রে সাগরে নদীতে বান বন্যা জলোচ্ছ্বাস এই আজাবগুলি নেমে এসেছে লিওজি কাহম বা মানব জাতি যে সব পাপ করে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্য যাতে কিছু শাস্তি আসাদন করে এই উদ্দেশ্যে দুনিয়ার শাস্তি দেওয়ার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ এর পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল কান আখতার মুশ্রিক তাদের অধিকাংশ মুশ্রিক ছিল শির করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন আজকাল যে বালা মুসিবত আসছে প্রাকৃতিক দুর্যোগ বলে দেওয়া হচ্ছে একজন সংশোধন করতে চাই না এমনকি মুসলিমরা এলাকায় বানবন্যা আসলো বিপদাবদ আসলো বাড়িতে বড় রকমের মারাত্মক ব্যাধি দেখা দিল কারো অনেক টাকা খরচ হয়ে গেল কোনো সংশোধন না যে কেন এইসব বালা মুসিবত আসছে সুতরাং আল্লাহর দিনে দিয়ে ফিরে আসছি বেনামাজি নামাজি হয় বেহায় বে পর্দা আমরা পর্দা করি আমরা ইসলাম মেনে চলি কোনো সংশোধন নাই ফাঁকি মজাক আলিদ্দিন আল্লাহাক বলছেন হে নবী তুমি তোমার মুখমন্ডলকে সোজা করো ওই প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে যেই দিনকে কেউ দূর করতে পারবে না আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিন আসবে সেটা হচ্ছে ক্যামতের দিন সেই দিন মানুষ বিভক্ত হয়ে যাবে দুই দলে ভাগ হয়ে যাবে যে ব্যক্তি কুফরি করে আল্লাহ তার উপর বর্তাবেশীলাদ যারা সৎকর্মশীল হবে তারা নিজেদের জন্যই জান্নাতের রাস্তা সুগম করল নিজের রাস্তা ভালো করলাজি আল্লাহ আমান ও আমি যাতে করে সৎ আর ইমানদারকে আল্লাহ উত্তম প্রতিদান দেন তার অনুগ্রহ থেকে ইন্না কা আল্লাপাক কাফেরকে পছন্দ করেন না অমিনা আয়াতিহা আল্লাপাক একটি নিদর্শন হচ্ছে তাতে সুসংবাদ মানুষের জন্য থাকে আর তোমাদেরকে আসাদন করান তার অনুগ্রহ রহমত থেকে মানে বৃষ্টি বর্ষণ হয় বাতাস আসে তারপরে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হয় আর আজকাল অধিকাংশ ব্যবসা নির্ভর করছে জলপথের উপর আল্লাহ কুমত যাতে আল্লাহকে সুক্রিয়া দে করতে পারো রসুলানসুল পাঠিয়েছি এলা কৌমিম নিজ নিজ জাতির উদ্দেশ্যে ফাজা আহমবিল বাইয় নাথ স্পষ্ট নিদর্শন প্রমাণ তারা এসেছিল ফান্তা কামনা মিনাল্লা আজিরামু কিন্তু যারা অপরাধী ছিল তাদের থেকে আমি প্রতিশোধ নিয়েছি তাদেরকে আমি শাস্তি দিয়েছি ওয়াকান হাকান আলী নানাসুল মমিন আর মমিনদের বিশ্বাসীদের সাহায্য করা আমার ওপর তাদের ন্যায্য হক আমি অবশ্যই তাদের সাহায্য করব সত্যিকার অর্থে মমিন হয়ে যান আল্লাহ এই দায়িত্ব নিজেই নিয়েছেন আল্লাহ দুনিয়াতেও সাহায্য করবেন আর পরকালেও সাহায্য করবেন আল্লাহ পাক তারপরে সাদ করছেন আল্লাহ ফা সাহাবান আর এই বাতাসে মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায় তারপরে মেঘমালাগুলি আকাশে ছড়িয়ে পড়ে যেইভাবে আল্লাহ পাক চান যে এলাকায় চান যে বৃষ্টি দশ এলাকা আল্লাহ মেঘমালাকে পৌঁছে দেন ওয়া যে কিসাফান আর সেগুলোকে খণ্ড বিখণ্ড করে দেন মেঘমালাগুলি তখন खंड विखंड जमीन खेला बर्षण शुरू बिस्टर फोटा पड़ा शुरू तक आल्ला पा बान्दा मध्य जा बृष्टि दान करा खुशी आनंदित चाषी आनंदित चाषय আল্লাপাকের রহমতের লক্ষণ দেখো পাকের রহমতের ফল দেখো যে আল্লাহাক বৃষ্টি দিতেই হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে গোটা মাঠ সবুজ হয়ে গেছে কিভাবে আল্লাপাক জমিন মরে যাওয়ার পরে অনাবাদ হয়ে যাওয়ার পরে জমিনকে দান করছেন এই আল্লাহ মৃতদেরকে পুনরায় জীবিত করবেন মরে সরে গলে গেছে মাটি থেকে আল্লাহ পাক ওইভাবে পুনরুত্থান তাদের হবে পুনর্জীবিত করবেন যেইভাবে অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ হলে জমিন চাষবাসের যোগ্য হয়ে যায় আলা আলাকুল্ল সাইন কাদির তিনি সর্বশক্তিমান পাকেনি গম পাকেনি আর লাল হতে লেগেছে শুকাতে লেগেছে লজাল্লুমিমবাদী এক ফরুন তখন তার পাকের অকৃতজ্ঞ হয়ে পড়ে না শুকরি করে যারা পাপের কামনা বাসনা অন্তর রাখে রোগ আছে সংশয় আর কুপ্রবৃত্তির পূজার ব্যাধি আছে যাদের অন্তরে পাপ চাই শুধু ভালো চাই না এরা মৃত আল্লাহদেরকে মৃত বলেছেন মৃতকে শোনাতে পারবে না যাদের অন্তর শক্ত হয়ে গেছে ওলা আর ডাকতে পারবে না বোধিরা বোধির বহিরা কি করে শোনাবেন এদিন দিকে আর অন্ধকে তাদের গুমরাহির পরে রাস্তাও দেখাতে পারবে না যারা ধর্মান্ধ বাতিল কে ভুল কে মেনে চলে তাদেরকে শোনা সব লোকদেরকে যারা আমার আয়াত সমূহ বিশ্বাস করে ফু মুসলিম সুতরাং তারাই তো মুসলিম যে আল্লাহ পাকের বিধান বিশ্বাস করে সুতরাং শেখে বিশ্বাস যখন আছে শিখতে হবে আসমানি সিলেবাস পরে আমল করে করে এরাই আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ তাওহেদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তু আসসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাপাক রব্বুল আলমিন রুমের আয়াত নম্বর চুয়ান্নতে এরশাদ করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে কেমন করে আল্লাপাক সৃষ্টি করলেন কত দুর্বল ছিল এই মানুষ আর সবল হয়ে যায় তখন অহংকারী হয়ে যায় পরকাল থেকে গাফিল হয়ে যায় মানুষের প্রজন্ম অত্যাচার করে বাড়াবাড়ি করে তার বিগত দিনগুলি দেখল না যে কত অসহায় দুর্বল ছিল বাপ মাকে ভুলে যায় যে এই বাপ মা যদি সামান্য অবহেলা করত। তাহলে এই শক্তির বয়সে কখনো পৌঁছিতে পারত না এ বিদ্যাবুদ্ধি কখনো পেত না আপন বড় ভাইরা মানুষ করেছে বড় বোনেরা মানুষ করেছে সব ভুলে গেল অতীতকে উপেক্ষা করলো আল্লাহ বলছেন আল্লাহ হইলে যে খালা কাকুমেন্দু আফিন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে বড় দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করে কত দুর্বল কোন অস্তিত্ব ছিল না ক্ষীণ তুচ্ছ পানি বীর্য তারও কোন ক্ষমতা নেই আল্লাহ বলছেন সুম্মা জা আলমাদা দাফিন কুয়া তারপরে দুর্বলতার পরে আল্লাপ শক্তি দান করলেন শক্তিশালী হলে বয়স ১২ চোদ্দ আঠারো বিশ রক্ত এখন গরম এখন আর বাপ কথা বললে মা কথা বলে কাত হয়ে চলে করে। ভালো কথা বলে শোনে না হাত পায়ের জোড়ে ব্যাথা শুরু হয়ে গেছে একটুতেই ক্লান্ত হয়ে যান বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন আবার দুর্বল হতে শুরু হয়েছেন চুল দাড়ি পাকতে শুরু হয়েছে সাইবা সাদা হতে শুরু হয়েছে এক লোক মায় আসা আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন ওহওয়ালা আলীমুল কাদ তিনি সবকিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান যেদিন ক্যামত কায়ম হবে সেই দিন অপরাধীরা শপথ করে করে গাইরা গাই আমরা এই কবরে জীবনে মাত্র কিছু মুহূর্তের জন্য ছিলাম শাহ আজকাল ষাট মিনিটে এক ঘন্টা চাহ হয় কিন্তু প্রাচীন যুগে কোরআন যুগে চাহ মানে কিছুক্ষণ সেটা দু চার মিনিট হইতে পারে মুহূর্ত হইতে পারে কানুই ফাখুন এইরকমই তারা সত্য পথ থেকে বিচ্যুত হইত দুনিয়া সময়কে কাজে লাগায়নি এত আজাব শাস্তি হয়েছে যে ভুলে গেছে কতদিন দুনিয়ায় ছিলাম আর কত দিন কবরে জীবনে ছিলাম ভুলে গেছে আর মহা সংকট হাসরের মাঠে বিচার দিবসে দেখে আগের যতগুলি কষ্ট ছিল সেগুলি ভুলে গেছে এটাই বড় কষ্ট যত সামনের দিকে যাচ্ছে কষ্ট আরো ঘনী আসছে বিপদ ঘনি আসছর আজাব শাস্তির উপর শাস্তি কিন্তু বিশ্বাস করত যেসব লোকদেরকে সত্যের জ্ঞান দেওয়া হয়েছিল কোরআনের জ্ঞান ওয়াল ইমান এবং ইমানও দেওয়া হয়েছিল মমিন মুসলিম ছিল তারা ওই কাফেরদেরকে অবাধ্যদেরকে গুনাগারদেরকে বলবে লকাদিসা বিমিল বাস তোমরা অবস্থান করে এসেছো পৃথিবীতে তারপরে কবরের আবর থেকে এই পুনরুত্থানের দিন এখন পুনরুত্থান হয়েছে ওলা কিনতুম লামুন কিন্তু তোমরা এ সম্পর্কে কোনো জ্ঞান রাখতে না না। আল্লাহ পরকাল আখেরাত এগুলি কখনো খেয়াল করেনি দুনিয়াতে ষাট সত্তর বছর কেটে গেছে পেশ করা কোন কাজে আসবে না জালেমরা আল্লাহর সামনে ওজর পেশ করবে আল্লাগো জানতাম না আল্লাগ বুঝিনি আল্লাহ ভুল করেছি একবার ফিরিয়ে দাও রব্বের জেউন আল্লাহ ফিরিয়ে দাও এখানে সংশোধন করে নাও তবা করে নাও ফিরে আসো কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে কাজের জগৎ দুনিয়া ছিল শেষ হয়ে গেছে লিয়া বুলু হকুম আহসান দুনিয়ায় পরীক্ষা হয়ে গেছে তোমাদের কে কত কোয়ালিটিও কাজ করেছে ভালো কাজ করে ইমান আমল কার কত সুন্দর ছিল এখন বদলার জগৎ মাসাল এই কোরআনে মানব জাতির জন্য বহু রকমের উপমা পেশ করেছি বুঝানোর জন্য বহু ঘটনা বলি বর্ণনা আয়াতিন আর হেনা তাদের কাছে যদি কোন নিদর্শন নিয়ে আসো মজেজা নিয়ে আসোমেল তবুই কাফেররা ইমান নিয়ে আসবে না এই কাফের অবশ্যই বলবে যে হে মোহাম্মদ তুমি আর তোমার সাথীরা তোমরা বাতিল পন্থী মুক্তি আর কিছুই বলো না এগুলি তোমাদের মন্ত্রতন্ত্র জাদু লাগিয়ে দিয়েছ চাঁদের ওপর এসব জাদুর কথা তোমার কোরআনের কথা এই জন্য আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে জাদু লেগে যাচ্ছে স্বামী থেকে গেল স্ত্রী ইসলাম কবুল করলো এরা জাদু বলতো জাদু লেগে গেছে অমুকের ছেলেকে জাদু লেগে বাপ মুসলিম হয়নি মা হয়নি ছেলে হয়ে গেছে জাদু লেগেছে কেজালিকা আল্লাহ আল্লাহ কলু বেল্ল্লিন আল্লাহ আলমন এইভাবে আল্লাপাক মোহর লাগিয়ে দেন ওইসব লোকদের অন্তরে যারা জানে না আল্লাহ প্রদত্ত বিধান জানল না জানার চেষ্টাও করল না বাস্তবায়ন করল না তাদের অন্তরে আল্লাহ তালা মেরে দেন মোহর যেমন কোন বোতলে কোন কিছু দিয়ে প্যাকিং করে দেওয়া হয় এটাকে মোহর মার অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ পাক তাদের পাপের কারণে যখন মানুষ পাপ করতে একটা পাপ করলে একটা দাগ হয় উপর। আর ভালো কথা ঢুকে না আল্লাহাক তারপরে নবী করিম সাল্লাহ আলিয়াকে ঈশ্বর শেষ দিচ্ছেন ফস হে নবী ধৈর্য ধারণ তোমার সাথী সঙ্গীদেরকে বলো তারাও ধৈর্য ধারণ করুক আল্লাশ্রুতি যারা বিশ্বাস করেন আল্লাহ পরকাল তারা তোমাকে যেন উত্তেজিত না করে ফেলে উত্তেজিত হবে না আল্লাহ ফখরুল আলমী যেন আমাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন শান্ত দিন বুঝার দিন শেখার দিনের প্রতি বিশ্বাস করার এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন দিন ইসলামের প্রচার প্রসার ঘটাবার আল্লাপাক যেন উত্তম পন্থায় তৌফিক দান করেন আল্লাহ পাক কোনো ক্ষেত্রে যেন আমাদেরকে উত্তেজিত না করেন আমরা যেন হক থাকি আর হকের ওপর অটল থাকি আল্লাহ আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে সঠিক পথে রাখেন আর জান্নাতের যেন আল্লাপাক রবুল আলমিন সুপদ দেখিয়ে দেন বাজি হারাম কিন্তু আউ বাহু রোমের জয় নিয়ে এক বেদিনের সাথে বাজি করেছিলেন এবং রসুল্লা সেটাকে সাপোর্ট করেছিলেন এই ব্যাপারটি একটু বুঝে বলবেন কি আমাদের ভাই প্রশ্ন করেছেন বাজি সম্পর্কে টাকার বাজি ধরা এটা যদি দুই পক্ষ থেকে হয় তাহলে এটা শরীয়তে নিষেধ করা হয়েছে আমি হারলে তোমাকে দেব আর তুমি হারলে আমাকে দেবে কিন্তু তৃতীয় পক্ষকেও যদি দেয় যে দুইজনে যে যে দেবে তাকে দেওয়া হবে তাহলে এইরকম কম্পিটিশান যায় যাচ্ছে এখানে দুই পক্ষ থেকে বাজিটা ছিল এটা ইসলামের প্রথম যুগে ছিল মক্কার জীবনে এক নম্বর কথা মক্কার জীবনে শরীয়তের বিধিবিধান বিস্তারিত নাজেল হয়নি শরীয়তের বিধিবিধান পর্দায় নাজেল হয়নি কি রোজা হজ, হবগুলি স্পষ্ট হারাম হয়নি তখন বাজি হয়তো হালাল ছিল সাল নবীনা মোহাম্মদ আলী ও সাহাভি আজমাইন بشر حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء جاء النور في ثاني اوه اشدوا الذين امنوا وعملوا লহুম অজোহম নাই দিম হউফুম নারিম্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সামাধানা আছে যেহেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নেছি পিএসটিভি কে একটি আন্তর জাতি খেতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল অ্যাপটি টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শوتي যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএসটিভি নাই কেন নয় বড় বড় থেকে এসেছে। যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানির অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান ছয় চার চার এক শূন্য টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন টিভি मानुषर सब समस्या समाधाना जाए समाज मध्य शेख अब्दुर रहमान मदानसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी